আল্লাহ আমরা শুনেছিলাম গত সপ্তাহে একশো নম্বর আয়াতে আপনি বলে দিন আসব আমি তোমাদেরকে তেলাবাত করে শুনাই তোমাদের রব তোমাদের জন্য কি কি হারাম করেছেন এক নম্বরে মনে আছে তো কোনটাকে হারাম করেছেন এক নম্বরে আল্লাহ তুসেকু বিহি সাই সবচেয়ে বড় হারাম কন্ঠা আল্লাহ সঙ্গে সেরেক করা এর চেয়ে জঘন্য খারাপ আর কিছু আছে পৃথিবীতে করে বলেছেন অবিলা পিতা মাতার সঙ্গে ভালো ব্যবহার করা তার অর্থ হচ্ছে উল্টা পিতা মাতার সঙ্গে খারাপ ব্যবহার করা তাদেরকে কষ্ট দেওয়া তাদের প্রতি দুর্ব্যবহার করা হচ্ছে সবচেয়ে আরো বড় খারাপ জিনিস সেরেকের পরেই যার অবস্থান তিন নম্বরে হচ্ছে এটি অনেক বড় কবিরা গুণা এরপরে আল্লা তালা কবিরা গুণা হিসাবে উল্লেখ করেছেন ওয়ালায় তাক যে সমস্ত কবিরা তোমাদের ফাহে কবিরা গুণা আছে এরপরে কোনো মানুষকে অন্যায়ভাবে খুন করা খুন খারাবি অন্যায়ভাবে ভাবে তাকে কাউকে হত্যা করা এটি অনেক বড় কবিরা গুণা কয়টা গুণার কথা এখানে বলা হলো এক নম্বরের দুই নম্বরে পিতামাতাকে কষ্ট না দেওয়া তিন নম্বরে সন্তানকে হত্যা না করার অভাবের কারণে বা ভয়ে চার নম্বরে এই জাতীয় কাজের কোন কিছু করা এটা হলো চার নম্বর পাঁচ নম্বর হলো খুন খারাবি করা মানুষকে হত্যা করা কিন্তু আজকাল দেখা যায় যে মানুষকে নির্বিচারে হত্যা করা হচ্ছে বিনা কারণে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হচ্ছে এগুলো পৃথিবীতে অহরহ চলছে এগুলো কটা গেল তো এখানে পাঁচটা গেল এরপরে লিস্ট আরো আছে এখন আজকের একশো বান্ন থেকে আল্লাহ আরো লিস্ট দিচ্ছেন তোমরা মাল ভক্ষণ করো না কাছে যেও না এতিমের মালের কাছে যেও না খবরদার খবরদার তবে কেউ যদি এতিমের দায়িত্ব গ্রহণ করে থাকে যে এটিমের সম্পদ আছে কিন্তু কোনো মুরব্বী নাই অভিভাবক নাই আপনি অভিভাবক সব দায়িত্ব পালন করছেন তাহলে তার সম্পদ কেন লাগবে তাহলে যতটুকুন দরকার বিল্লাতে হিয়া আসছেন যেটা উত্তম তরিকায় তার মালটা তার জন্য খরচ করবা কিন্তু একটু নিজের মাল যেরকম খরচ করতে হিসাব করো ওরকম করে হিসাব করো আমার জমি বিক্রি করতে হলে তো আমি কত বেশি দাম পাওয়া যায় কিভাবে চেষ্টা করব। কিন্তু বিক্রি করতে এত চিন্তা দরকার নাই পাই দিয়ে দিলাম তা হবে নাকি না। তাহলে এটিমের সম্পদের কাছেও যেও না কারণ আমাদের সমাজে এতিমের সম্পদের কাছে যায় কি না এত ভয়ের জিনিস কাছে যেও না আগুন খাওয়া আসে আগুন কে পেটে হজম করে ফলছে মানুষ এতিমের সম্পত্তি দখল করা তো সবচেয়ে সোদা জিনিস কারণে এটাকে প্রতিরোধ করার মত কোন ক্ষমতা নেই ব্যবস্থা নেই আত্মসাত করা হচ্ছে তবে হাততায় আসু দা আর এতিম যদি কখনো যেমন তুমি তার মাল দেখাশোনা করছো লুক আপার করো। হ্যান্ড ওভার করে দিও তার আগ পর্যন্ত তুমি এতিমের মালকে সুন্দর করে পরিচালনা করো তাহলে এখানে যেটা পাওয়া গেল ছয় নম্বর কবিরা গুণা মালকে আত্ম করা করা করা তোমরা ওজন করার যে সমস্ত বিষয় আছে কাইল এবং মিজান মাপ এবং ওজন এই দুটোর মধ্যে ইনসাফের সাথে মাপ এবং ওজন করো ওজনের ক্ষেত্রে কম বেশ না কেউ যদি বলে যে একটু বেশি দিয়ে দিলাম আপনাকে সেটা ঠিক আছে কিন্তু নেওয়ার ক্ষেত্রে বেশি নেওয়া আদায় করে নেওয়া এবং দেওয়ার ক্ষেত্রে কমিয়ে দেওয়া এই যে মানুষের নেচার আছে এটা একটি বড় কবিরা গুণা তাহলে সাত নম্বর কবিরা গুণা কোনটা ওজনে কমানো বড়ানো যখন আমি নেব বেশি নেব। যখন আমি দেব কমই দেব এটার নাম কি কবিরা এই কবিরা গুনা কাজ কর্ম কেমন চলছে আমাদের দেশে আমাদের সমাজে মাশাল আল্লাহ নিজের হিসাব ষোলো আনার উপরে আঠারো আনা আর অন্যটা ষোলো আনা তাকে চোদ্দ আনা দিতেও কষ্ট হয় তালে ইসাফের সাথে তোমরা এই মাপ এবং ওজনকে ব্যবহার করো আল্লাহ এরকম হয়েছে তারা ওজনে বেশ দিয়েছেন সুর আল মুতা আল্লাহ তালা এই এক জাতির কথা উল্লেখ করেছেন সেখানে কিছু লোক এই কাজ করত সেখানে কি তিনি বলেছেন ওয়াই ল লোকদের জন্যে যারা ওজনে কমায় বাড়ায় ওজনে কম দেয় বা কোনো সময় বেশি নেয় তখন তারা কি করে আল্লাহ তারা দুইটাই বলেছেন যখন লোকদেরকে তারা দেবে তখন কি করে লোকজন থেকে যখন নেবে নেওয়ার সময় বেশি করে লোকদেরকে দেওয়ার সময় আসে তখন তারা মাফে এবং ওজনে কমিয়ে দেয় আসল সাল্লাম ওনার মদিনায় যে ওজন করার লোকজন ছিল কর্মচারী ছিল তাদেরকে তিনি লক্ষ্য করে বললেন এই যে ওজন তোমরা এমন একটা ওজনের দায়িত্ব নিয়েছ মানুষকে মেপে দেওয়ার দায়িত্ব নিয়েছ এই জিনিসটা খুব সাবধানে পালন করো কারণ তোমাদের অনেক উম্মাদ তোমাদের আগে অনেক জাতি ওজনে ব্যাসকম করার কারণে একদম হালাক হয়ে গেছে ধ্বংস হয়ে গেছে যে জাতির মধ্যে সেই জাতির প্রতি আল্লাহর গজব বেশি নাজিল হবে সে অবস্থার প্রতি আমরা মোকাবেলা করছি এই মুহূর্তে আর এখানে শুধুমাত্র এই ওজনের কথাই বলা হচ্ছে না যেকোনো লেনদেনের ক্ষেত্রে সবকিছুর ক্ষেত্রে আল্লাহ আয় বলেছেন কুনু কাউ আবিল কাস্ট তোমরা আল্লাহর জন্য দাঁড়িয়ে দাও হকের সাহায্য দিতে সত্যের সাক্ষ্য দিতে আল্লা তালা সকল কাজে এখানে কথার বলা হচ্ছে উপরে লেনদেনের ক্ষেত্রে বলা হয়েছে যে কথা কারবার লেনদেন দরবারে বিচারে বসেছেন মধ্যস্থতা করছেন কারো বিরোধে দরবারে বসলে যতটুকুন অপরাধ করেছে ততটুকুন বলবো নাকি এতটুকুন বললে তো বেশি উইন করা যাবে না আর কত কি যোগ করা যায় এরকমই তো আমাদের মানসিকতা তাই না মানুষের দরবারে বসলে খালি যতটুকুন ঘটছে ততটুকুন বলে বাড়িয়ে চড়িয়ে বেশি করে বলে এগুলো বে ইনসাফ কোন সব কিছুতে আলাল করিবে আলালঈদে আদল ইন্দা তাহলে মানুষের কথায় কাজে আচার ব্যবহারে লেনদেনে সব জায়গায় আল্লাহ কি চান ইনসাফ চান বে ইনসাফ কে আল্লাহ তালা পছন্দ করেন না এটা ক নম্বর ছিল সাত নম্বরে ছিল যে ইনসাফ যে কোনো দিন বে ইনসাফ করা অথবা ওজন বেশ কম দেওয়া এটি সাত নম্বর কবিরা গুণা তারপরে আল্লাহ শেষে দিয়ে বললেন লা ইল্লা কোন আত্মার উপরে ব্যক্তির উপরে কিছু চাপিয়ে না। আপনি ইনসাফ করতে বসেছেন দরবার করতে বসেছেন আপনি চেষ্টা করবেন নিরপেক্ষে থাকার জন্য কিন্তু কোনো কারণে আপনি চেষ্টার বাইরে যদি একটু ব্যস কম হয়ে যায় আপনি ইচ্ছা করে করেননি তাহলে একটু ভুল হয়ে গেছে একটু সামান্য বেশ কম হয়েছে এটার জন্য আল্লাহ আপনাকে দায়ী করবেন না এটা আল্লাহ মাফ করে দিবেন আপনি নিরাপেক্ষ থাকার চেষ্টা করেছেন কিন্তু আপনার একটু ভুল হয়ে গেছে আপনি খেয়াল করেননি এরকম আহ অবস্থায় আল্লাহ তালা আমাদেরকে পাকড়াও করবেন না তাহলে তো আমরা কেউ হয়তো কোনো দরবারেই বসতে পারবো না কারণ কোনখান দিয়ে কোন মিস্টেক হয়ে যায় আল্লাহর কাছে আমরা শাস্তি পেয়ে যাই মানুষ ভয় পেয়ে যাবে কেউ সালিস করবে না সেই জন্য আল্লাহ একটু সার দিলেন যে দেখো তুমি যদি ইচ্ছে তোমার কোনো অবলম্বন করার চেষ্টা না থাকে ওজন বেশকম করার চেষ্টা না থাকে এভাবে তুমি যেমন আমাদের দেশে ভাগ করেছি আগে মনে আছে তো মাছ ভাগ করেছেন দুই ভাগ করেছেন গোষ্ঠ ভাগাভাগি করেছেন তখন কি দাঁড়িপাল্লা সব জায়গায় ছিল ছিল না এরকম ভাগ করেছেন এরকম ভাগ করেছেন এরকম ভাগ করেছেন ভাগাভাগি করে নিয়েছি তো এক ভাগে হয়তো একশ বেশি হয়েছে এক ভাগে একশাক কম হয়েছে এটা আমরা ইচ্ছা করে বেশি করিনি হ্যাঁ তো এটার কারণে আল্লাহ আমাদেরকে ছেড়ে দেবেন কেউ যে ইচ্ছা করে তাকে ছেড়ে দেবেন না সাত নম্বর বলো কেনা করবা যখন তোমরা কথা বলো তখন ইনসাফ কায়েম করো এমনকি সেটা তোমার যদি ঘনিষ্ঠ আত্মীয় হয় তাহলে এটা ক নম্বর আসলো আট নম্বর এখানে কথাটা সুস্পষ্টভাবে এসেছে আগেটা ওজন মাপ কম সেখানে কথা কথাও এসে যেতে পারে কিন্তু এখানে আরো স্পেসিফিকলি আসলো কথা কারবারে যে কোনো কথা বলতে হলে একে একে হক কথা বলতে হবে ইনসাপূর্ণ পূর্ণ ন্যায়পূর্ণ কথা বলতে হবে অন্যায় কোনো কথা বলা যাবে না আল্লাহ তালা কাছে অন্যায় কথা খুব অপছন্দ আল্লাহ তালা দেখতে চান যে মানুষ কথা এবং কাজে ন্যায় করে নাই নীতি পরিচালনা করবে অন্যায় কিছু করা একটু জুলুম হয়ে যাওয়া কারো প্রতি পক্ষপাতিত্ব করা করে দেওয়া দিয়ে অথচ সে নির্দোষ এরকম কেউ যদি করে সেটা আল্লাহর কাছে অত্যন্ত খারাপ এটি হচ্ছে আট নম্বর কি তোমার আত্মীয় হলেও তোমার পক্ষের হলেও তোমার সামনে জন এসেছে আসামি আর বিবাদী দুই দুইজনের কথা তুমি শুনে বিচারের আসামি আছ তুমি পক্ষে রায় দিতে পারবে না আর বিবাদী তোমার পক্ষের হয় তার পক্ষেও রায় দিতে পারবে না অবিআ এই আটটা দিনের বলার পরে আল্লাহ তারা বলেন দেখো এগুলো হচ্ছে আল্লাহর পক্ষে থেকে তোমাদের সঙ্গে চুক্তি আমি যে এই কয়েকটা জিনিস হারাম করে দিয়েছি এগুলাকে মানতে হবে এগুলাকে তোমাদের জীবনে বাস্তবায়ন করতে হবে উল্টো হয়ে গেলে সেগুলো হারাম তোমাদের হবে। এই যে আমি আটটা জিনিস দিয়েছি এগুলাকে তোমরা ঠিক মতো পালন করো এগুলে তোমার সঙ্গে আমাদের চুক্তি আল্লাহ তালা কোরআনে পাখি বলেছেন আমরা গ্রহণ করা ছাড়া আমাদের কোনো গতি আছে চুক্তি হয়ে গেছে আল্লাহ তালার সঙ্গে আপনি বলবেন কই আল্লাহ একতরফা চুক্তি করুন আমি তো এখন রাজি হইনি এই কথা বললে চলবে যখন মুসলিম নিজেকে মনে করেছি আ আল্লাহ বলেছে সব মেনে নিতে হবে আমার আল্লাহর কথাগুলো আমার সঙ্গে কন্ট্রাক্ট ইসলাম মানে আত্মসমর্পণ আল্লাহ হুকুম মেনে নেওয়ার চুক্তি করেছি আমি যা কিছু আল্লাহ তালা কালেম বাকে বলবেন এবং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 নির্দেশ আশা করা যায় তোমরা শিক্ষা গ্রহণ করবে আল্লাহ ওসিয়ত করেছে আমরা অনেকবার শুনেছি কোরআন পাখি আল্লাহ তালা নিজেকে ওসিয়ত হিসাবে পেশ করে আমি তোমাদেরকে ওসিয়ত বললাম দুনিয়ার মানুষের জন্য অসিয়ত কথাটা আমরা সবসময় ব্যবহার করি না কোন সেন্সে ব্যবহার করি মৃত্যুর আগে একান্ত ছেলে মেয়ে পরিবারের বা কোনো ব্যক্তিকে খাস একটা দুটা তিনটা কথা বলে যা আমল করার জন্য দায়িত্ব দিয়ে যায় ঠিক মতো যেন পালন করে সেটাকে বলা হয় ওসিয়ত আমি ওসিয়তটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কোনো মানুষ চায় না যে মাইয়েদের ওসিয়তকে ফেলে দিতে যতক্ষণ না এটা কোন গুনার কাজের কথা বলে গুনার কাজের ওসিয়ত কি মানা যায় গুনার কাজে বাবা যদি বলে এই তোর ভাই আমার চাচা আমার ভাই তোর চাচা আমাকে এত কষ্ট দিয়েছে জীবনে তার বেলা এক বেলা ভাত খাবি না তার চেহারা দেখবি না কোনোদিন এই ওসিয়ত পালন করতে হবে এই এইটা গুণা তাহলে মানুষের ওসিয়ত কি জিনিস আমরা বুঝি সেটা পালন করতে গুণা না হলে কিন্তু আল্লাহ তালার ওসিয়ত হচ্ছে যে তিনি তো আর মৃত্যুর প্রশ্ন আসেনা কিন্তু তিনি কথাটাকে অত্যন্ত গুরুত্ব সহকারে পালন করার জন্য আমাদেরকে তাকিয়ে দিয়েছেন সেই জন্য সেটাকে তিনি হিসাবে তো আল্লাহ তারা যদি মনে রাখি এবং আমল করি দেখা যাক যে আমাদের জীবনে এই আর্থিক কোন কোনটা হয়ে গেল কিনা আমরা একে হিসাব নেই এবং যদি কোনটা থাকে হয়ে গেছে আল্লাহর কাছে তওবা করি এবং আমরা এগুলো ছেড়ে দিই এগুলোর বয়ান করি আমরা আমাদের পরিবার পরিজন ছেলে মেয়েকে শিখাই এবং আমরা সমাজে করি তাহলে সমাজটা একটা ইনসাফের সমাজ হয়ে যাবে এই সমাজটা এরকম আর কোনো থাকবে না এগুলো বলার পরে এখন পরে আয়তা আল্লাহ তালা বলছেন এই যে এগুলো এই সমস্ত কথাবার্তা এইগুলো এবং এই ইসলাম এটা হচ্ছে আমার সেরত আমার পথ মুস্তিমা আল্লাহ তালা পথটা কেমন সোজা দেখা তারা নয় বক্রতা সেখানে নেই তাহলে আমার রাস্তাটা সবসময় সোজা এইটাকে তোমরা বহু ফলো কর আল্লাহ তালা রাস্তাকে ফলো করতে হবে আমাদেরকে আর কারো রাস্তা ফলো করা যাবে মুরব্বীদের রাস্তা ফলো করব না আল্লাহ রাস্তা ফলো করব। মুরব্বীদের রাস্তা যদি আল্লাহ রাস্তার সঙ্গে মিলে তাহলে তো আল্লাহ রাস্তার সঙ্গে আর অন্যান্য যে সমস্ত পথ আছে রাস্তা আছে সেগুলাকে তোমরা কখনো ফলো করো না তাহলে সেগুলো তোমাদেরকে আল্লাহ রাস্তা থেকে দূরে নিয়ে যাবে সরিয়ে নিয়ে যাবে কে আমরা চাই আল্লাহ রাস্তাকে মিস করব আল্লাহ রাস্তা মিস করলে আমাদের ঠিকানা জান্নাত কি আর কনফার্ম থাকবে তাহলে অন্য আরেক রাস্তা যেটা আছে আরেক ঠিকানা যেটা সবচেয়ে খারাপ সেই ঠিকানায় চলে যেতে হবে আল্লাহ আমাদেরকে মাফ করুন এই দুনিয়ায় সেরাতুল মুস্তাকিম এ শহীদ ইসলামের পথে যে চলবে তার জন্য জান্নাতে সেরাতুল মুস্তাকিম তাকে জান্নাতে নিয়ে যাবে আখেরাতে আর এই দুনিয়ায় যে সেরাতুল মুস্তাকিমে চলবে না তার জন্য জান্নাতের দিকে এখানে আল্লাহ তালা এই মমেনদেরকে ইসলামের জমাতে মধ্যে সামিল হতে বলেছেন যে মুসলমানদের একটি বড় জমাতে থাকবে সবাই মিলে এক জমাত আর তারা বিভিন্ন রাখো তোমরা সবাই আল্লাহর এই রশি কে কোরআনকে ইসলামকে সেরাতুল মুস্তাকিম কে সবাই মিলিয়ে একসঙ্গে মজবুত করে ধরো আর পরস্পর বিচ্ছিন্ন হয়ে যেও না এখন এর অর্থ আবার কেউ যেন আমরা এটা না বুঝি যে বিভিন্ন রকমের সংগঠন কেন হয়ে গেল একটা সংগঠন হওয়া উচিত মুসলমানদের আর কোন সংগঠন যেন না হয় এটা হওয়াটা ভালো কিন্তু যদি হয়ে যায় এই এখতালাফ আর খুব খারাপ এখতেলাফ ইখতলাফ অনেক কিছুমের আছে সব ইখতলাফ খারাপ না কিন্তু কোন একলাপ আছে যে আগের লোকরা যেরকম একতলাপ করতে করতে বিভিন্ন মিল্লাতে বিভক্ত হয়ে আল্লাহর পথ থেকে বহু দূরে চলে গেছে তোমরা এরকম হয়েও না ওইটা যেটা খুব ঝগড়া ফসাদ এক গ্রুপ আরেক গ্রুপকে প্রচন্ড ঘৃণা বিদেশ পোষণ করা এই এখতালাফ খারাপ কিন্তু এখতালাফ আছে রফল ইয়াদাইন করা হবে নাকি করা হবে না আমিন বলা বলা বলা হবে হবে হবে। নাকি আস্তে না এই আমিনাফ কি এত খারাপ না এটা তো ঠিক আছে এটা যেটাই আপনি ফলো করবেন শূন্যতির উপরে আছে। কোনো অসুবিধা নাই এই একলাফ আছে কিন্তু যে একতলাফ মানুষকে বেদাতে দিকে নিয়ে যায় শেরকের দিকে নিয়ে যায় সেই ইতলাফ আর এই মাঝাবেরা সবগুলো হয়েছে জায়জ ইখতলাফ আছে ওই ইতালাফের পরে কোনো আপত্তি নাই আল্লাহ তালা গুঞ্জায়শ রেখেছেন সুযোগ রেখেছেন একাধিক মত থাকতে পারে এই তরিকা একাধিক সংগঠন চলতে পারে সবাই দিনের কাজ করবে কেউ একটু লেখাপড়া বেশি গুরুত্ব দেড়া কম গুরুত্ব দেখে দাওয়াতি কাদের কম গুরুত্ব দেয় এগুলো কিছু আছে। কিন্তু যে ইখতলাফ কুপুরের দিকে নিয়ে যায় শিরেকের দিকে নিয়ে যায় বেদায়ের দিকে নিয়ে যায় যে ইখতলাফ সেরেক কুফর বেদাতে না নিলেও হিংসা বিদ্বেষ পয়দা করে ওই ইখতলাফের মধ্যে ফজিলত আছে ন এটাও খারাপ এ ব্যাপারে অনেকগুলো হাজির রসুল আমাদেরকে গাইড করেছেন সাবধান করেছেন তিনি কি বলেছেন এরকম করে একটা কাঠের টুকরা বা একটা পাথর হাতে নিয়ে সাহাবিরা বসে আছেন গোলাকার হয়ে লম্বা করে একটা টান দিলেন কিছু একটা জিনিস দেখাবেন তো উনিও কিন্তু এটাকে তিনি ব্যবহার করেছেন টান দিয়েছেন লম্বা সোজা একটা টান দিলেন স্বাভাবিক দেখো এই যে সোজা টান দিলাম টান দিয়ে বললেন হ্যাঁ দা সাবির মোস্তাকিমা এই লাইনটা ডাক দিলাম যে এটা আল্লাহর পথ যেটা একদম সোজা পর তিনি কি করলেন করে টানলেন অনেকগুলো টানলেন অনেকগুলো লাইন একে একে বললেন হা হিস এই দেখো চতুর্দিকে যে লাইন গুলো চলে গেছে উভয়ের দিকে ডানে বামে ওইদিকে যান এদিকে আসেন ইসলাম এদিকে শয়তান এদিকে টাকবে এদিকে টাকবে ওইদিকে এদিকে টাকবে সেরাতুল মুস্তাকিম থাকতে দেয় না তারপরে তিনি এই আয়ারটা তেলাওয়াত করলেন তাহলে বোঝাই গেল যে ইসলাম থেকে বাইর করে নেওয়ার জন্য ইসলামের নামে অনেক তরিকা আসে এবং সেই তরিকা গুলোর মুখের মধ্যে শয়তান বসা আছে কিন্তু খুব সুন্দর ইসলামের স্লোগান দেওয়া আছে ইসলামের সাইন দেওয়া আছে ওদিকে মানুষকে ডাকে শয়তান ডাকে ইসলামের দিকে আসার জন্য দেখছেন এদিকে আসলে ইসলাম পাবা এদিকে গেলে আল্লাহকে পাওয়া যাবে শয়তান যদি ডাকে তাহলে তো বোঝাই গেল কি জিনিস কিন্তু শয়তান যে ডাকে মানুষ কি এভাবে দেখে শান তাকে কেউ তার কথা শুনত না সে এইভাবে ওপেনলি তার চেহারা সরুত নিয়ে আসবে না সে বিভিন্ন রকম রং তামাশা নিয়ে আসবে খেল তামাশা নিয়ে আসবে বিভিন্ন রকমের আকর্ষণ সৃষ্টি করবে কত রকমের কত তরিকার বেদা তার রাস্তা আছে বলে যে জান্নাতে যাওয়াতে তো এত সহজ না কোন একদিন কি সবার জন্য এই জান্নাতে যাওয়ার সার্টিফিকেট জোগাড় করা সহজ না সেক্রেটারিটে ঢুকবেন আপনি আপনি পাশ চাইলে পাশ না আপনি তো এত আহাবরি কোন আপনি যদি থাকেন তার ব্যাগ ধরেন তাহলে তাকেও করবে আপনাকেও অ্যালাউ করবে আল্লাহ তালাও তাই করবে বড় একজন কামেল বুজুগ ধরেন তাকে আল্লাহ যখন জান্নাত পার হয়ে যাবে তার পিছন দিয়ে আপনিও পার হয়ে যাবেন কি সুন্দর যুক্তি এই সমস্ত তরিকার খবর জানা আছে এবং ইসলামের নামে অনেক কিছু মারাফিয়তের নামে অনেক কিছু জিকের নামে তরিকা আর মানুষ মনে করে এগুলো তৈরি আমি কোথায় যাবো জানলাতে যাচ্ছে অথচ যাচ্ছে শয়তানের তরিকার দিকে আরেকটি হাজিস এসেছে এক ব্যক্তি জিজ্ঞেস করলেন আব্দুলা তখন তিনি বললেন তারা কেন মহান মনে রেখো রসুল সিরাতুলিমের মাথায় রাস্তার মাথায় আমাদেরকে উঠিয়ে দিয়েছেন তুমি ডানে বামে তাকিয়ে না চলতে থাকো এই রাস্তার শেষ মাথা হচ্ছে ডাননাথ আর যদি ডানে বামে যাও তাহলে তুমি করে ফেলবা। সাহাবি বলেন নবী করিম সাল্লাম আমাদেরকে একদিন সুন্দর করে সেরাতের মুস্তাকিম বুঝানোর জন্য বললেন শোনা সেরাত প্রতিদিন এতবার চাইতে হয় এতবার প্রতিদিন কত রাখা নামাজ পড়ি আমরা বলেন তো দেখি ফরজ কত আকার পড়ি কমপক্ষে ফরজ তো সতরা এটা তো মিস করার উপায় নেই তার সঙ্গে শূন্য যোগ করলে যে পঞ্চাশ টাকাতে একশো টাকাতে কাছাকাছি নফল টফল কোনো কোনো দিন হয়ে যেতে পারে তাই না অন্তত বিশ পঁচিশ তিরিশ চল্লিশে প্রতি রাকাতে কোন রাকাতে মিস করা যাবে না তাহলে এই জিনিসটা কি বোঝায় আমাদের কাছে সেরাতুল মুস্তাকিমের দিকে থাকা খুব সহজ না কঠিন অনেক কঠিন অনেক কঠিন দেখি আল্লাহ তালা কাছে প্রত্যেকটি ওয়াক্তে প্রত্যেকটি রাখাতে দরখাস্তিতে হবে আল্লাহ আমাকে সেরাতুল মুস্তাকিমের উপরে রাখেন আল্লাহ তিনি যে আল্লাহ আমাকে এক্সাম্পল দিয়ে বুঝিয়েছেন সেরাত মুস্তাকিমটা কেমন হবে কেমন হওয়া উচিত সেটা দেখতে কেমন বা সেটা বুঝতে আমাদের কেমন সুবিধা হবে জম বাতাই সেরাত সেরাত একটা পথ এরকম রাস্তা রাস্তা দুই পাশে ওয়াল আছে যেমন আপনি যখন টানেল মধ্যে ঢুকেন দুই পাশে ওয়াল আছে না এরকম ওয়ালো পাশে খারাপ করা আছে ওয়াল গুলোর মধ্যে কি আছে সুরান্তাহা উভয় ওয়ালের উভয় পাশে প্রচুর দরজা করা আছে দরজা দরজা গেট গেট আছে। শুধু এরকম করে গেট করা আছে এবং প্রত্যেকটি গেইটের মুখে পর্দা লটকানো আছে ভারী কাপড়ের পর্দা দেখা যায় ভিতর কি আছে একদম ক্লোজ করা আর কি কিন্তু আপনার এরকম কোনো কপাট নয় কোন এরকম দোর দিয়ে আটকানো না পর্দা ক্যানভাস এর মতো কাপড় দিয়ে আটকানো আছে তাহলে যাওয়াটা কঠিন নাকি সহজ আছে কিন্তু ঢুকতে পারবে। ওয়ালা আর এই ব্রিজে বা টানেলের নিচে ঢুকতে রাস্তার মধ্যে ঢুকতে রাস্তার মুখের উপরে উপরে একদম টপে একজন দায়ী আছে। দায়ী অর্থ কি ডেকে বলেন যিনি আওয়াজ দেন আহ্বান করেন কিছু একটা বলেন অ্যানাউন্স করেন কি অ্যানাউন্স করেন এই রাস্তার দিকে আসার আগে ঢুকার আগে অ্যানাউন্স শুনতে পায় ওই লোকটা লোকেরা ইয়ুহানো হালুমা জামিয়া তোমরা সবাই সেরাতিমে ঢুক সবাই ঢুকো ঢুকতে থাকো আর খবরদার বিচ্ছিন্ন হয়েও না এদিক সেদিক যেও না সোজা ঢুকবা আর সোজা পার হয়ে যাবা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 রাস্তার মুখে একজন ডেকে বলে আর যেও না সোজা পার টানেলের উপরে এরকম ওখানে আরেকজন আছে দাড়ি ও মিনফাউকেশোরা সে উপর থেকে আওয়াজ দিচ্ছে আরেকটা দুইজন মিলে ডাকতেছে একজন রাস্তার নিচে মুখের মধ্যে এখান দিয়ে ঢুকেন এখান দিয়ে ঢুকেন এভাবে পার হয়ে যান আরেকজন কৌতূহল সৃষ্টি হয় আচ্ছা সামনে তো সোজা যাচ্ছি বামে কি একটু উকি ঝুকি মেরে দেখি না কি আছে খুব মনের ভেতরে কৌতূহল খুব মানে দেখার ইচ্ছা জাগ্রত হয় মনে মধ্যে ওয়াস ওয়াস আসে একটু দেখি না কি আছে ভিতরে কোন তে নাকি তখন যখন সে ঢুকতে চাই উপর থেকে যিনি পাহারা দেন আওয়াজ তিনি বলেন খবরদার খবরদার সর্বনাশ সর্বনাশ তোমার সর্বনাশ হবে খোলো না এটা সরিয়েও না পর্দা উকি ঝুঁকি দিয়ে দেখার চেষ্টা করো না হু তাহলে ঝুক এই দরজা না এই দরজা খুললে তুমি ওখানে ঢুকবা কেন ঢুকবে পারেন তো ওখানে অনেক মজা আছে অনেক তামসা আছে অনেক মজা আছে দুনিয়ার মধ্যে অনেক জিনিস আছে এখন স্ক্রিনে টেলিভিশন স্ক্রিনে আসে আপনার ইন্টারনেটে আসে অনেক জিনিস আছে তামসা আসে এগুলা যদি কেউ খুলে আর দেখতে চাই কি আছে একটু দেখি না কেন কি হবে খালি দেখতেই মনে চাই আর বাইরে হতে পারবে না আরো ভিতরে ঢুকবে তুমি যদি ঢুকো তাহলে এখন একটা এক্সাম্পল দেওয়া হলো তাই না এই যে অনেকগুলো জিনিস আসছে কি কি এক্সাম্পল একে তার ব্যাখ্যা নবীকে নিজে হাজি দিচ্ছেন তিনি বলেন ফাশের তু আল ইসলাম ওই যে রাস্তার কথা বলা হলো রাস্তা হচ্ছে ইসলাম এই রাস্তা করে পাড়ি আমরা জান্নাতে যাব এই ইসলাম নিয়ে জান্নাতে যাব আর দুই পাশে ওয়াল ছিল দুই পাশে ওয়াল এগুলো আল্লাহ সীমা রেখা হালাল হারাম হারাম কিছু হারামের ফর্মুলা দিয়েছেন না আল্লাহ তালা ক্রাইটেরিয়া দিয়েছেন কোন কোন দিন হারাম করেছেন এগুলো হলো এই দেওয়াল বাধার দেওয়াল ওকে তাহলে এগুলা সীমা শরীয়তের সীমা শরিয়তের সীমা হচ্ছে এই ওয়াল তুমি কখনো শরীয়তের সীমা ক্রস কর না করলেই মুশকিল এরপরে আর এই যে আবুয়াবল আবু আর ওই যে গেট গুলো আছে যেখানে ঝুলানো আছে পর্দা দিয়ে এগুলো হারাম ঢেকে রাখা আছে হারাম আল্লাহ তালা আমাদেরকে হারামের কাছেও যেতে নিষেধ করেছেন হারামকে যেন না খুলি হারামকে যেন ওপেন না করে আর একজন মধ্যে আছে সে কে জানো সে কিতাবুল্ল কিতাবুল্লাহ অর্থ কি কোরআন আমাদেরকে সব বলে দিচ্ছে না কোন তরিকায় চলতে হবে কোনটা চলা যাবে না এই যে কোরআনের নির্দেশ গুলো দিচ্ছে এই কোরআন হচ্ছে উপরের দাঈ আওয়াজ দিচ্ছে আর রাস্তার উপরে রাস্তার মধ্যে ডাকে এদিকে আসেন এদিকে আসেন এইটাই রাস্তা এটা হচ্ছে ওয়াঈদুল্লাহ মুসলিম হাজি মুসাদ আহমদ বর্ণিত হয়েছে তাহলে প্রত্যেকটি মুসলমানের অন্তরে একটা বিবেক আছে একটা অনুভূতি আমাদের অন্তরে কেমন লাগে হেজিটেশন লাগে তাই না খোঁচা লাগে ও কারে আলী হিন্ন গোনা হচ্ছে ওই জিনিস যেটা তোমার অন্তরে কেমন জানি একটা অস্বস্তির ভাব সৃষ্টি করে জায়গায় দেখলাম যে কিছু একটা পাওয়া যায় আরেকজনের হক খুবটা একটা ভালো জিনিস রাস্তার মধ্যে পাওয়া গেছে ৫০ পাউন্ড পেয়ে নিয়ে আমি এখন পকেটে ঢুকাই করবো গুড লাখ যেটা এরা বলে ব্যবসা বাণিজ্য করছি দেখা যায় লাভ অনেক বেশি হয়েছে এখন আমার পার্টনার কে পুরোপুরি না দিয়ে একটু কম দিলে কেমন হয় অনেকে এই কাম করেন বসে বসে তাই না তো আমি আমার বিবেক বাধা দেয় আমি এটা করি যদি আল্লাহর কাছে আটক হয়ে যাব এই যে অন্তরের মধ্যে একটা আপত্তি আসে এটা কিন্তু আল্লাহর একটা রহমত এটাকে আল্লাহ তালা বলেছেন ওয়াইদুল্লাহ ফিকান বিকুল্ল মুসলিম প্রত্যেক মুসলমানের অন্তরে আল্লাহ একজন ওয়াইদ রাখছেন ওয়াইজ ওয়াজ করে এইটা করিস না এটা ভালো না এই অন্তরের মধ্যে এই ভালো দিকটা এটা একটা আল্লাহর নিয়ামত কোন কোনো ক্ষেত্রে এখানে ফেরিস্তাদের কন্ট্রিবিউশন থাকে আমাদেরকে উৎসাহিত ইমাম কুরতির রহমতুল্লাহ আলী আরো অনেক এক্সাম্পল নিয়ে এসেছেন সেরাতুল মুস্তাকিমের তিনি বলেছেন যে এই সেরাতুল মুস্তাকিম সারা অবলম্বন করোনা এই রাস্তাগুলো কি কি তিনি বলেছেন বিভিন্ন ধর্মের অনুসারী যারা আছে এছাড়া ইসলামের নামধারী বিভিন্ন বেদাতে যে গ্রুপ আছে যারা ছড়িয়ে দেয় এই সমস্ত যারা করে ফিলোসফি যারা ফলসফা নিয়ে দিনের ব্যাখ্যা করতে চায় এই সমস্ত লোকরা সবগুলো এদের মধ্যে ঢুকে পড়ে সব বিভিন্ন রাস্তা এগুলো একটাও ইসলামের রাস্তা নয় ইমাম সাহাবি আব্দুল ইমা সাইদ রাহন বলেন তা আল্লা কাবলাত সহিম সিরাতুল মুস্তাকিম কিভাবে থেকে থাকতে হবে এটা তোমরা তা তাড়াতাড়ি এলেম উঠিয়ে যাওয়ার আগে এলেম এক পর্যায়ে আল্লাহ এলেম উঠিয়ে নিবেন কিভাবে আল্লাহ এলেম উঠিয়ে নিবেন মৃত্যুবরণ করবেন বড় বড় আলেম ইন্তকাল হবে তাদের পরে আর এত বড় আলেম সহজে আসবে না আসলে মনে করেন পঞ্চাশ জন চলে গেছে সে জায়গায় জন আসবে পরবর্তী বংশধরের মধ্যে এরপরে বংশে আরো কমে যাবে এইভাবে এলেম উঠে যাবে এরপরে তিনি বললেন আলা ও ইয়াকুম অলবেদা ও আলেকুমা খবরদার অতিরিক্ত খবরদার সাবধান বেশি কথার বাগম্বরিতা মানে কথার টু মাছ ইন্টেলেকচুয়াল রূপ দিয়ে খুব বেশি একদম গভীরতা পাণ্ডুত্যপূর্ণ দিকে বেশি নিচে ডুব দিও না দিন ইসলামকে আল্লাহ তারা সহজ সরল করেছে অত্তাহ মানে খুব গভীরে যাওয়া এর উপরেই থাকা বেশি ডিপ চাই টু মাছ এরপরে আরে খাদমতুল্লাহ আলী বলেছেন আহ ইনাদিনা বলেছেন বিভিন্ন দিনের ফেরকাবাজি করেছে এবং বিভিন্ন বিভক্ত হয়েছে খবরদার তোমরা পালাও পালাও এই সমস্ত ফেক না দেখলে পালাও ওকে দিকে আস ওস্তাকিম ও সুনানুল কবি সোদা মজবুত পথ দিনের পথ যেটা ওটাই থাকো নবী করিমাল কাছ থেকে মজবুত সুন আঁকড়ে ধরো আল্লাহ সালফে সালে যেটাকে আঁকড়ে ধরে ছিলেন ওই পথের উপরে থাকো এতেই তোমরা লাভবান হবে যদি সালফে সালেহিন রাস্তায় না থাকো উল্টা পাল্টা বিভিন্ন রকমের মত মধ্যে ঢুকে পড়ো তাহলে তোমরা ধ্বংস হয়ে যাবে নবী করিম সাল আলাইসাল্লাম উম্মকে বারে বারে এই করেছেন একদিন ফজরের পরে তিনি সবাইকে বয়ান করলেন ফজর নামাদের পরে আর এর বাদ তিনি বলছেন ওয়াদাম কুলুম একদিন তিনি এমন ওয়াজ করলেন এমন হৃদয় গ্রাহী যে আমাদের চোখ দিয়ে দপ করে পানি চলতে শুরু করলো আর অন্তটা মনে সবার গলে গেল এত মানে অন্তরে পৌঁছে যাওয়ার মতো কিছু কথা তিনি আমাদেরকে বললেন আমরা অনেকে বললাম ইয়ারাসুল্লাহ ইনাহাদে মনে হয় আপনি আমাদেরকে বিদায় কথা বলছেন মনে হচ্ছে আল্লাহ তালা বোধহয় আপনাকে সহসাই উঠিয়ে নিয়ে যাবেন হ্যাঁ তা না এমন যদি আমরা খবর পাই যে আপনি আর দুনিয়াতে নাই চলে গেছেন তাহলে আমাদেরকে কি ওসিয়ত করে যাবেন ইয়ারাসুল্লাহ কোন বিদায় আছে তোমাদের কাছে এত সুন্দর দিন রেখে গেলাম কোরআন হাদিফের যেটা একদম শুভ্র সাদা উজ্জ্বল ঝকঝকে এর মধ্যে কোন ধরনের বক্রতা কোন ধরনের অস্পষ্টতা কোন ধরনের দাগ নাই সুন্দর একখানা দিন রেখে গেলাম এর দলিল গুলো লাইলুহা এই দিনের রাতগুলো দিনের মতো উজ্জ্বল রাতগুলো দিনের মতো উজ্জ্বল শরীয়তের রাত তাও দিনের মতো আর দিন কেমন হবে তাহলে আরো উজ্জ্বল তাহলে কোনটার মধ্যে কোন অন্ধকার নেই কোন অস্পষ্টতা নেই লা লাইজ আনহাবাদিল যারা কেউ এই দিন থেকে এই হুকুম শরীয় থেকে থেকে দূরে যাবে সে অবশ্যই হালাক হবে ধ্বংস হবে ক্ষতিগ্রস্ত হবে মান ইয়ে কুমফাইয়ারা ইফতলাফিয়া তোমাদের কেউ যদি আমার পরে আরেকটু লম্বা হায়াত পায় সে দেখতে পাবে অচিরেই ইতলাফ শুরু হয়ে গেছে এখতলাফ ওনার জামানায় কিছু ছিল এটাও করেছেন আল্লাহলাফ করেছেন বললাম কিন্তু ওনার আনুকে হত্যা করা হলো আলীর আদেলা আনুকে হত্যা করা হলো ওই যে একতলাফ হয়েছিল সেই একখতালাফ টা কেমন একতলাভ ছিল খুবই খারাপ একতেলাফ ছিল ওই একাফের কথা তিনি বলছেন বিভিন্ন ফেরকা চলে আসে খারি যে ফেরকা আফেরকা এগুলো তোমরা যারা বেঁচে থাকবে আমার পরে কিছুদিন লম্বা হায়াত পাবে তারা দেখবে সেটাও বাহিদিন বাদী তোমরা কি করবে এই সমস্ত ইত্তলাফের মোকাবেলায় আমার কাছ থেকে যে পেলে এবং আমার কাছ থেকে শিখা খোলাফায় রাশিদ্দিন সাহাবাই গ্রামের এই জমায়েতের কাছ থেকে পাওয়া যায় সেটাকে তোমরা কি করে কামড়া দিয়ে ধর মানুষ আমার দেখবেন আমরা কোনো বোতলের লিড এমন শক্ত খোলে না হাত দিয়ে পারি না কি করে মানুষ তখন দাঁত দিয়ে খোলে দাঁত দিয়ে আটকায় ছোট গেলে ছাগলটা জড় দিছে খবরদার কোন নতুন বেদাত মার্কা কোন জিনিস আসলে সাবধান এগুলো ধরো না এগুলো কাছে না তাই না কুল্লা বেদাত বেদাত গুমরাহি ওয়ালাইকুম বিত আর তোমার সবাই আনুগত্য করবে যে ইমাম হন যে আমির হন যে খালিফা হন তার আনুগত্য করবে দেখতে শুনতে পছন্দ নাও লাগে তারপরে তার আনুগত্য করে কাদা মোমেন হচ্ছে ওই উটের মতো যে উঁটের নাকের রশি লাগানো আছে রসিদিয়ে তার হাতটা ধরা আছে রাখালের হাতে সে যেদিকে চালায় সেদিকে চলে একজন মোমেন তাই হবে তার যে দায়িত্বশীল আছেন তার যে খালিফা আছেন তার যে আমির আছেন তার কথা অনুযায়ী সে চলবে যেভাবে উঠকে চালাইলে চলে এরকম করে মোমেন চলবে বিদ্রোহ করবে না বিশৃঙ্খলা সৃষ্টি করবে না আনুগত্যের নফরমানি করবে না এরকম অসিয়াত তিনি করে গেলেন এমন ঠিক ওনার ইন্তিকারের পরেই দেখা গেল যে আলী রা দেওয়া আনুকে ফিতনা মোকাবিলা করতে হয়েছে পরবর্তী বিভিন্ন গ্রুপ এসেছে মোহতাজ তারপরে আপনার জিয়া কাদারিয়া বহু রকমের বিভিন্ন ফেরকা সৃষ্টি হয়েছে আলহামদুলিল্লাহ আমাদেরকে আল্লাহ তালা আহ সুন জামাতের মধ্যে রেখেছেন তাই না আহসুল জামাতের অর্থ কি যারা নবী করিম সাল সুনকে ধরে হাদিস অনুযায়ী হাদিস ও কোরআন নির্বাখা হাদিস ধরে কি কোরআন বাদ দেয় নাকি তারা না সেটাও ধরে বল জামা সবাই মেইন বডি যে তারা এরকম কোন বিচ্ছিন্ন গোষ্ঠীর সঙ্গে তারা যায়নি যাদের বিভিন্ন রকমের আকিদা নিয়ে তারা সৃষ্টি করেছে আমরা কোনো ফেরকা না কিন্তু আমাদের এই বড় আলোচনা জামায়াতের মধ্যে থাকতে পারে একাধিক সংগঠন থাকতে পারে একাধিক তরিকা ইসলামের কাজ হতে পারে সবাই ছোট ছোট তরিকা নিয়ে বড় একটা দলের ভিতরে আমরা সবাই আছি সেই বড় দলটার নাম কি আহ্নয়াল জামা আপনারা যখন দেখবেন বাহাত্তর সেই ফেরকার নাম কি আহ জামা তাহলে আমরা যেখানে বুঝলাম আজকে আমরা যে এই আমাদের কাছে আল্লাহ তালার এই যে বিধানগুলো এসেছে কোরআন এবং থেকে এইগুলোকে আমরা সেটাকে আমল করার চেষ্টা করা হাজি জীবন চালানো সালমা ডিজাইনার আবাহা হাউস আমাদের রয়েছে আকর্ষণীয় ডিজাইনের দুবাই সৌদি ইন্ডিয়ান ও ইরানিয়ান আবাহ সহ ওপেন আবাহের বিশাল সমাহার